প্রিয় দর্শক শ্রোতা বাইব আগেকার মতো আমরা আবার ইসলামী আকিদাউর আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে এই উম্মতের মাঝে শ্রীকন বার্য अर्थात अपन प्रसिद्धि लाभ कर बाणी जो, आपना करे बानी जो पूरे विश्व छड़िए पड़े एवं मानुष ज्ञान मा एगे चाहते अनेक बेसिंग आलेमरा प्रत्येक जगह जगह এবং তারা দ্বিতীয়বার সিঁড়ি দিকে আর ফিরে যাবে না এই চিন্তা কিন্তু একেবারেই ভুল চিন্তা বরং এই উন্মতির মধ্যে অচিরি সিঁড়ি দিতে হবে এবং সিঁড়ি করবে এই উম্মত। এই কথাটুকু রসুল আকরম সাল্লাহ আলাইস্লাম অনেকগুলো হাদিসের মধ্যে অবশ্যই শিরিক করবে এবং সেটা আমরা জানানোর জন্য অগ্রসর হচ্ছি যে রসুল আকরম সাল্লাহ আলাইসালামী ও মধ্যে যে শিরিক হবে সেটা অনেকগুলো হাদিসের মধ্যে বলা গেছেন এবং যেটা রসুল আকরম সাল্লাম বলা গেছে সেটা অনিবার্যভাবে সংগঠিত হবে যখন সিঁড়ি জানতে হবে সেই ব্যাপারটা আমরা নিশ্চিত হব তখন সিরিক সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে হবে কারণ যেই ব্যক্তির সিঁড়ি জানবে না সেই সিঁড়িকে পতিত হওয়ার তারই সম্ভাবনা বেশি থাকে তার অচেতন অবস্থায় সে সিরকে লিপতে হবে কারণ সে তো মূর্খ সে যে কোনো সময় সিরকে হতে পারে সুতরাং জ্ঞান বাড়াতে হবে সিঁড়ি চিনতে হচ্ছে সিঁড়ি থেকে সতর্ক থাকতে হবে दावा दीते हैं छिल्कर बेपारे मानस के सतर्क होते मानसिक सूझ रही है प्रमाण गुलेख कर रसूल अकरमस हादिसगढ़ যে রসুল বলেন যে কেম হবে না যতক্ষণ পর্যন্ত দাউসের মহিলাদের পাছা না নড়বে জেল খালাসা মূর্তির আশেপাশে মানে পাছা ধুলিয়ে দাউশ গোত্রের মহিলারা আবারও জিল খালাসা মূর্তির আশেপাশে তপ করতে থাকবে हम्म क्या घटे ही दउेर जाहिर जुगर मूर्ति तब एलिक मध्य अपन अवस्थित से मूर्ति आबाद फिर आस मध्य महिला क्या आगे से पुजो दीबे पाचा दुलिए আরেকটা হাদিস যেটা আপনার মুসর আহমদ এবং আবুদাহের মধ্যে বলেন ভয় পাচ্ছি আমার উহতের ব্যাপারে যে ভ্রষ্টকারী আপনার ইমামদের যে মানুষকে পথগ্রষ্ট করবে এমন কিছু চালানো শুরু হয়ে যাবে মানে তলোয়ারের আক্রমণ যখন এই উম্মাতের মধ্যে শুরু হয়ে যাবে মানে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে সেটা কখনো কেমন পর্যন্ত আর বন্ধ হবে না এবং রসুল এটাও বলেছেন যে কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উন্নতের কিছু সংখ্যক আপনার সম্প্রদায় যে তারা মৌসিকদের সাথে মিলিত না হবে মানে ওদের সাথে অ্যাড হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত কিছু বংশ তারা মূর্তি পূজা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তাই এই দুইটা হাতের থেকে এটাই আমরা বুঝতে পেরেছি যে রেসুর আকরমস্লাম বাণী করেছেন যে আমার উন্নতির মধ্যে শিখ অবশ্যই দেখা দেবে এই কারণে আমরা ওই যে তিনটা ব্যাপারে সতর্ক থাকতে পারে সেগুলো অন্যদিক থেকে আরেকটি প্রমাণ হম সেটা হচ্ছে আপনার অন্য উন্মতের মধ্যে শিখ যে পতিত হয়েছে এটা দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারা প্রমাণিত হবে যে এই উন্মাত্র সুরের উন্মতরা অন্য উন্মত অনুসরণ করবে সংবাদ যে এই উম্মত অচিরি অনুসরণ করবে পূর্ববর্তী আপনার উম্মতের আচরণের অনুসরণ করবে সুতরাং এর দ্বারা এটা বোঝা যায় যে সিডিক আমার এই উম্মতের মধ্যেও পাওয়া যাবে কারণ তারা যখন তাদের অনুসরণ করবে ওদের মধ্যে যেমন সিঁড়ি আছে এরাও আপনার সিঁড়িকে লিপতে হবে এই কারণে আমাদের দায়িত্ব হবে সিঁড়ি থেকে সতর্ক থাকা আর অন্য জাতির মধ্যে যেমন আল্লাহ বলছেন যে হের সুর আপনি কি দেখেন না ওদের দেখি যে যাদেরকে খিতাব দেওয়া হয়েছে অথচ তারা এখনো ই আপনার সেই জাদুঘরের উপর গণকের উপর মূর্তির উপর এবং শয়তানের উপর তারা ইমান আনে তাইলে এই আয়তের মধ্যে আল্লাহর সারো কিতান ধারীরা যে আপনার কি আহ ইমান শয়তানের উপর যাদুঘরের উপর সেটি এখানে ব্যক্ত করা হয়েছে সূর্য মহিলার ষাট নম্বর এটাও বলেন এদের চাইতে নিকৃষ্ট যারা আল্লাহ নিকটে তাদের ব্যাপারে সংবাদ বলা যে যাদেরকে যাকে আল্লাহ করেছেন এবং যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন এবং তাদের থেকে আল্লাহ এবং যারা আপনার করবে হম সুতরাং আপনার শয়তানের পূজা যে হবে আহ খিতাবের থেকে সেটাও এখানে ব্যক্ত করা হয়েছে আল্লাহ হাজিবাহ সুরে কাহরে একুশ নম্বর আয়তের মধ্যে আলো বলেন যে যারা জয়ী হয়েছে এদের উপর একটা মসজিদ বানাবো এদের ওই কাপের উপর যেন মানুষ স্মরণ রাখতে পারে তাদের কথা এবং সেখানে এসে তাদের থেকে বরকত নিতে পারে মানুষ এখানে এসে সেটাই তাদের উদ্দেশ্য কি কিতাব দেওয়া হয়েছে তারা যদি আপনার মূর্তি পূজা করতে পারে শয়তানের ইমান আনতে পারে মূর্তির উপর ইমাণ আনতে পারে যেটা প্রথম আয়তে বলা হয়েছে এবং দ্বিতীয় আয়তের মধ্যে বলা হয়েছে যেহুদিরা শয়তানের পূজা করবে এবং তৃতীয় আয়তের মধ্যে বলা হয়েছে যে আপনার আহ যারা আপনার পূর্ববর্তী উন্মত ছিল তারা কবর উপর মার্জিদ বানিয়ে নিয়েছে পাওয়া যাবে সেটার ব্যাপারে আবু সহিদ আমরা তুলে ধরছি যে রসুল يرجو حزب بن تبعتهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن رسولكم الصبر ان جئتم ربورتي امته অনুসরণ করবে खान कथा तक रसुलहुदी ख्रीचान ना हर कैरा पूर्वर्ती जी एचे उ मध्य शिका जाता प्रमाण कर দলিল কথা হচ্ছে যখন জানতে পারলাম এই উমতের মধ্যে সিঁড়ি আপনার পাওয়া যাবে তখন এখান থেকে আপনার কয়েকটা লাভ আমরা গ্রহণ করতে পেরেছি এক নম্বর হচ্ছে যে সিঁড়িকে পতিত হওয়া থেকে সতর্ক থাকতে হবে আমরা এই সিরকে আর পতিত হব না হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ফায়দা দ্বিতীয় ফায়দা হবে যে মানুষকে সিরকে পতিত হওয়া থেকে সতর্ক করতে হবে হম এটা আর একটা ফায়দা কারণ সিঁড়ি কখনো এই উন্মতির মধ্যে আসতে পারে না মূর্খতা ছাড়া গেলে মধ্যে আসতে পারে হ্যাঁ এই কারণে আপনি মানুষকে সতর্ক করতে হবে আগে থেকেই আর এই যে মূর্খতা যেটা বলছি অনেকে বলতে পারেন দিন দিন তো শিক্ষিতের সংখ্যা বাড়ছে তাইলে আবার মূর্খতা কি হম মূর্খতার কথা জ্ঞান বাড়ছে হ্যাঁ তো আমরা বলবো যে এই মূর্খতা বলতে যে লিখতে পারে না করতে পারে না এরকম এইটা হচ্ছে না কেমন যত ঘনিয়ে আসবে মূর্খের সংখ্যা বাড়বে সুতরাং একজন মানুষকে আপনি দেখতে পারেন যে তার কাছে অনেকগুলো সার্টিফিকেট আছে অনেকে ডক্টরে ডিগ্রিও অর্জন করেছেন কিন্তু দেখা যাবে যে এর পাশাপাশি কিন্তু শিলকে একবারে পতিত হচ্ছে বড় শিলকে পতিত হচ্ছে কেন কারণ সে ধর্ম সম্পর্কে বারো জ্ঞান রাখেন না বিশুদ্ধ ধর্মীয় বিশুদ্ধ জ্ঞান তার কাছে নেই যে যারা মনে করে যে এই উন্মতির মধ্যে কখনো সিরিপ পতিত হবে না এরকম কিছু সংখ্যক মানুষ আছে আলেম সমাজের মধ্যেও যে যারা মনে করেছে যে রসুলের মধ্যে সিরিপ পাওয়া যাবে না এবং তারা যে এই ভুল করেছে আরেকটা ভিত্তি করেছে সেটা কি পাওয়া যাবে না এই কারণে শিল্পের কিছু নমুনা পাওয়া গেল তারা মনে করে যে এটা শিখ না বরং এটা হচ্ছে সাধারণ গুণা বরং কেউ এটাও মনে করেছে যে আসলে বাদত বিশুদ্ধ বাদত এবং এটা কেন এটা যে শয়তান তাদের তাদের কাছে ব্যাপারটাকে ঘোলাটে করে দিয়েছে হুম এবং তাদের মধ্যে এই সন্দেহ ঢুকেছে যে এই যত সিরকি কর্মকাণ্ড আছে এইগুলা আসলে লোকদেরকে ভালোবাসা অলিয়াদেরকে ভালোবাসার প্রমাণ সুতরাং হম যখন অলিয়াউলিদের ভালোবাসার নমুনা তখন সেটা আবার কীভাবে সিঁড়ক হতে পারে অথচ আমরা পূর্বে সিঁড়ি যে পথিতে হবে এই উন্মতের মধ্যে সেটা দরিদ্র প্রমাণ দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করেছি সুতরাং আমরা যখন প্রমাণিত দেখেছি এই কথাটা যে আপনার এই মূর্তির মধ্যে শিরিক পাওয়া যাবে তখন আমাদেরকে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে মানুষকে শিখের ব্যাপারে সতর্ক করতে হবে নিজে সতর্ক থাকতে হবে হম এবং এরকম পাশাপাশি আপনার কী করতে হবে যে দাওয়াত দিতে হবে মানুষকে তহিদদের দিকে তাইলে মানুষের জ্ঞান বাড়বে এবং সিডিক থেকে থাকার সুযোগ পাবে আল্লাহ জসনে আমাদেরকে যে যে পরামর্শ আমরা উপস্থাপন করেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলাহ নবী গীনা মাহমদ ওলা রহি ওহী